আনাস রাজিল্লাহ তালানহতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহ সাল্লাম জয়নাব রদিলাহতালহা এর বিয়েতে ওয়ালিমার ব্যবস্থা করেন এবং মুসলিমদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করেন তারপর তার বিয়ের সময়ের নিয়ম তিনি বাইরে আসেন এবং উম্মুল মোমিনিনদের গৃহে প্রবেশ করে তাদের জন্য দোয়া করেন এবং তারাও তার জন্য দোয়া করেন এরপরে ফিরে এসে তিনি দেখলেন দুজন লোক বসে আছে এরপর তিনি ফিরে গেলেন বর্ণনাকারী বলেন আমার মনে নেই আমি তাকে ওই দুই লোক চলে যাবার সংবাদ দিয়েছিলাম नाकि अन्धमे खबर पे